la la la la সম্মানিত সুধী দর্শক পবিত্রতার পর্বে আজ আমাদের দশম অধ্যায় হলো নারীদের মাসিক রক্ত যেটাকে হাইজ বলা হয় কারণ প্রতিটি মাসে তাদের একটা পিরিয়ড নির্দিষ্ট ভাবে যখন চলে এরপরে তাদের কোষের জন্ম নেয় আর তখনই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তাদের সন্তান জন্মগ্রহণ করে মাসিক পিরিয়ড যে রক্ত সেটা বা হাইজ বলা হয় সাবালক নারীর প্রতিটি মাসে নির্দিষ্ট একটা সময়ে তার রেহমের ভিতর থেকে যে রক্ত প্রবাহিত হয় সেটাকে বলা হয় হাইজার রক্ত আজ এই ধরনের মাসলাম আসাইল নিয়ে আলোচনা করলে আমাদের অনেকেই মনে করেন কি প্রিয়জন আবার অনেকে মনে করেন লজ্জা করেন আসলে আল্লাহ রবাহিন সত্যকে লজ্জা করেন না পিরুন মুহাম্মদুর রাসুল্লাহ আলিয়াসাল্লাম তিনি লজ্জা করতেন না সাহাবাহিক রাম রাজি আল্লাহ আনহম তাদের জীবনের ছোট চলতে উঠতে বসতে সব ধরনের জিজ্ঞেস করতেন এমনকি নারীরা আল্লাহ এবং তাদের জীবনের ছোটখাটো যা কিছু প্রিয়জন তা জিজ্ঞেস করে নিতেন আমাদের মধ্যে দেখা যায় নারীদের সঙ্গে সম্পৃক্ত যা জীবনে অহরহ ঘটে থাকে হয়ে থাকে তারপরও এ ধরনের ব্যাপারে অনেকটা বাংলার মাধ্যমে হাদিসের আলোকে আপনাদের জন্য বিশেষ করে নারীদের জন্যে যে মাসাইল যে ফিকাহ যে বিধান বর্ণনা করার এক সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি আপনারা এ থেকে উপকৃত হবেন নারীদের তিন ধরনের রক্ত প্রবাহিত হয়ে থাকে একটাকে বলা হয় হাইদ যেটা প্রতি মাসে হয়ে থাকে আর একটা হলো আর আরেকটা হলো যেটাকে বলা হয় ইস্তেহাদা অর্থাৎ অসুখের কারণে রেহেমের ভিতর থেকে নয় বরং সামনে অংশ থেকে কোন একটা রগ থেকে রগ ছিঁড়ে গিয়ে সেখান থেকে বের হয় যেটা এক প্রকার অসুখ যাকে ইস্তেহাজা বলা হয় প্রত্যেকটা রক্তের এর নির্দিষ্ট হুকুম রয়েছে আমরা এর বর্ণনা আপনাদের কাছে করব। এছাড়াও অনেক সময় শেষে গিয়ে দেখা যায় যে মাটিয়ে মাটিয়া বাদামি কালার হলুদ কালার এই ধরনের কিন্তু বের হয়ে থাকে প্রত্যেকটার বিধান আমরা জানবো কখন কোনটার কি বিধান হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা থাকতে হবে এর বিধান কি হবে এটা আমাদের জানা জরুরি প্রথমে হাদিস ফাতে ফানো ফলি রাহু আবু দা উদী পরেও তার রক্ত প্রবাহিত হতো যেটাকে প্রদর রোগ বা এক রোগ বলা হয় যেটা রেহমের ভিতর থেকে নয় বরং সামনের দিক থেকে একটা আের বা আর রক্ত ছিড়ে গিয়ে বা ফেটে গিয়ে ওইখান থেকে রক্তটা প্রবাহিত হয় এই ধরনের রুগী আজও পৃথিবীতে পাওয়া যায় ওই মহিলাকে নবী আল্লাহ বললেন দামাল দামু যেটা মাসিক ঋতুর যেটা রক্ত এটা কিন্তু কালো রঙের হয় আর এর জন্য সেটাকে চেনা যায় অতএব তোমার যে অসুখ হয়ে গেছে মাসিক পিরিয়ড রক্ত যখন আসবে সেটা কালো রঙের হবে बंद हो जाए मन करोगित रक्त नाम जो बंद हो गए रंगो रंग बदले अन्न कलर रक्त प्रवाहित हो बुजते যে এবার মাসিক পিরিয়ড শেষ হয়েছে এবার যেটা আসতেছে সেটা রোগের কারণে তখন তুমি উজু করবে এবং সালাত আদা করবে তার আগে অবশ্যই তাকে ফরজ গোসল আদা করতে হবে কারণ যখনই মাসিক ঋতু বন্ধ হয়ে যাবে তখন তার প্রতি গোসল করা ফরজ হয়ে যাবে তার এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো মহিলার যদি নির্দিষ্ট সময়ে ব্যতিরিকে অন্য সময়েও রক্ত প্রবাহিত হয় তাহলে তাকে এক্ষেত্রে কালো রঙের হবে আর অন্যটা কালো ছাড়া বা লাল বা অন্য হলদে রঙের হবে তাহলে বোঝা গেল যে ইস্তেহাদা বা রোগের কারণে যে রক্তটা প্রবাহিত হয় छड़ा जाहूर्ते मासिक पवस्था सलाई रोजा रखा कमा इत्यादि निषिधार्बे स्वाभाविक रक्त रक्त प्रवाहित हो असुखे कारण तक ताराल जा أبو داود نصحي موناك وليتشين ابن حبان حاكم سهي وليتشين أبو حاتم منقر وليتشين كنتو حدثتي أورجنالي حدثتي هلو حسن پرجل حدث أمو لرجنقو حدث ستا أمودر كي منرقتو هوا وفي حديث أصباب انت عمائس عند إن أبي داود ولتجلس في ميركان فإذا رأت سفراتا فوق الماء فلتغتصل للظهر والعصر غصلا واحدا وتغتصل আল্লা নবী তাকে বলেছিলেন একটা বড় পাত্রের মধ্যে তুমি বসে যাবা কিভাবে জানবা যে তোমার মাসিক পিরিয়ড শেষ হয়ে গেছে আর তোমার রোগের কারণে রক্ত পরিবহিত হচ্ছে আল্লাহ নবী বলেন তুমি একটা বড় গামলার মধ্যে পানি ওর মধ্যে বসে যাবা পানির উপরে হলুদ বর্ণের রক্তের রঙ দেখা যাচ্ছে তাহলে গোসল করে নিবে তাহলে বুঝতে হবে যে তোমার এটা মাসিক রক্ত নয় বরং এটা তোমার অসুখের কারণে তোমার রোগের কারণে এটা প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে তুমি কি করবে জোহর আসরের জন্য একবার গোসল করে নিবে এরপরে মাগরীব এবং ঈশা এর একবার গোসল করে নেবে এরপরে তুমি ফজলের জন্য একবার গোসল করে নেবে আর এর ভিতরে উজু করে নেবে এই হাদিস যদি অসুখ হয়ে যায় মাসিক পিড়ি ছাড়াও তার রক্ত প্রবাহিত হয় প্রদর রোগের কারণে তাহলে জহর একবার গোসল করে নিয়ে উজু করে নাজ পড়ে নেবে মাগরীব এবং ঈশার একবার গোসল করে দুই রক্তের নাজ পড়ে নেবে আর ফজলের জন্য গোসল করে ফজর পড়ে নেবে তবে মনে রাখতে হবে এটা উত্তম কারণ বারবার যদি করা হয় আর এই ঠান্ডার জন্য ঠান্ডা বা রক্ত প্রবাহিত এটা উপকার হতে পারে রসুকের চিকিৎসার ক্ষেত্রে তবে জরুরি না বে গোসল করা মাসিক শেষ হলে গোসল করা যেমন ফরজ এই অবস্থায় গোসল করা ফরজ নয় তবে উত্তম যদি সম্ভব হয় গোসল করা প্রত্যেক অক্সের জন্য না পারলে হবে যে এক অক্তের জন্যে এক উঁজু দিয়ে ওই অক্তের নামাজ পড়তে পারবে ওই উজু দিয়ে আর এক নামাজ আদা করতে পারবে না মধ্যকারে যে সময় অতিবাহিত হবে এই জন্য তাকে আবারও মনে জোহরের সময় উঁজু করে নামাজ পড়লো জোহরের নামাজ পড়ে শেষ যখন আসবে যদি হবে। তাই হারিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো নারীর যদি কোন মা যদি অসুখ হয়ে যায় তাহলে এইভাবে তাকে সালাত আদায় করার পদ্ধতি মনে রাখতে হবে আমরা দোয়া করি যে সমস্ত মা এই আপনাদের কাছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল The solution given in the teachings of Muhammad ﷺ. Dua, the weapon of a believer. Worship Allah worship Him alone. This is the purpose of our life. Aira Ansari, Fatima Kodia, Nuh Arman, Madiha Qadim, Salman Sheikh, Faiz Siddiqui, Farid Naim. Science without religion is lame. And religion without science is blind. Real happiness The everlasting one is only in general. Observe the spirits, driving the approved purpose to make the human existence successful in Lok Khisthir. Prati Mongolbar, Rajshad Shattai, Bangladeshe, Hoshanda Shattai, Bharate, Beast TV, Banglae. The universe is the only one day. मरणायक्रल्ला कैम छाय कारा स्थान पा तुम्हारा जान ना सुख्रांजबीव द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামাইকুম আহমতুলেন যা আমার অধিক মাসিক হতো মানে তিনি বুঝতে পারতেন না যে মাসিক পিরিয়ড সঙ্গে তার যে রোগ হয়ে গেছে অসুখ হয়ে গেছে এটা তা বুঝার ক্ষমতা হয় নাই মনে করছে পুরোটাই বুঝি এটা মাসিক রক্ত বা রক্তিফতে আল্লাহ জিজ্ঞেস করার জন্য আজকালকার নারীরা স্যাটেলাইটের যুগে টেলিফোন উঠিয়ে মোবাইল উঠিয়ে একটা ফতোয়া জিজ্ঞেস করবে এটা লজ্জা করে কিন্তু হামলা বিন্দে জাহাজ সরাসরি আল্লাহ নবীর কাছে ফতোয়া জিজ্ঞেস করার জন্য চলে আসলেন এ থেকে আমাদের নারীদের শিক্ষণীয় যদি কোন ফেতনার ভাই না থাকে তাহলে বিধান জানার জন্য কত আগ্রহ এবং কত হারিস কত তাদের প্রচন্ড আগ্রহ ছিল তাই বলছেন যে আমার খুব বেশি বেশি আমার মাসিক চৌহত বেশি তাই আল্লাহীর কাছে এটা শৈতানের একটা আঘাত শয়তান মানুষের দুশ্মন শান মানুষের শত্রু সে নারী জাতির মাসিক পিরিয়ড পরেও অন্য একটা কি করে আঘাত করে যার ফলে একটা রগ ছিঁড়ে গিয়ে একটা ভ্যান ছিড়ে গিয়ে ওইখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে শরীর ফেকাসে হয়ে যায় রক্ত শূন্য হয়ে যায় অনেক মা মারা যায় অনেক সময় বুঝতে পারে না যার ফলে মনে করে এটা বুঝে আমার মাসিক চলতেছে ঋতুই চলতেছে হামনা বিনতে জাহাজ আল্লা কাছে আসলেন বলে ছয় দিন অথবা সাত দিন এটা হলো মাসিক পিরিয়ড এর সময় কাউরে সাত দিন ৬ দিন কারে তিন দিন কাউরে পাঁচ দিন দুই দিন এছাড়া বেশিও হতে পারে মোট কথা সে রক্তের যে একটা নিদর্শন রয়েছে সেটা যদি হয় তাহলে বুঝতে হবে সেটাই মাসিক পিরিয়ড এর রক্তি এরপরে তুমি গোসল করবে فإن قويت على أن تؤخري الظهر وتوجلي العصر ثم تقتصلي حين تطهرين وتسلين الظهر والعصر جميعا ثم تؤخرين المغرب وتوجلين العشاء ثم تقتصلينا وتزمعين بين الصلاتين ففعلين الله النبي عليه الصلاة والسلام بلين جيتم يجا خلقه بيتنوه جابي پولشكار پولشنوه جابي تقنتم <تصفيق> ي چوبس دين وطبا তেইশ দিন সালাত আদা করবে অর্থাৎ ছয় দিন যদি মাসিক পিরিয়ড চলে তাহলে চব্বিশ দিন আর সাত দিন যদি মাসিক পিরিয়ড হয় তাহলে সালাত অসল্লি নামাজ করবে এটাই তোমার জন্য যথেষ্ট এই অতিরিক্ত আর কিছু করতে হবে না প্রতি মাসে এই একই নিয়মে তুমি চলতে থাকবে নতুন কোন আর নিয়ম তোমার জন্য হবে না যেভাবে মহিলারা কি হয় মাসিক পিরিয়ড তাদের আসে ফেল তুমি যদি শক্তিশালী হও পারো বললেন তোমার যদি সম্ভব হয় তাহলে জোহরকে দেরি করবে আর আসরকে কে নেবে এর পরে গোসল করে পবিত্র হয়ে জহর আসল সঙ্গে নামাজ পড়ে নিবে এইভাবে তুমি বাগরীবকে দেরি করবে আর আশাকে একটু আগে নেবে নিয়ে গোসল করে মাগরিবেশা একসঙ্গে পড়ে পড়বে। এটা উত্তম বলছিলাম আমরা কালা অহু আজ আমরাইনে ইলাই কালা ওহু আজাবল আমরাইন ই দুই সলাকে জহর আসল একসঙ্গে মাগরিবেশা একসঙ্গে এবং ফজরে এক আলাদা করে তিনবার গোসল করে উজু করে নামাজ পড়ে নেওয়া আমার কাছে উত্তম পন্থা তবে প্রত্যেক সারাতের জনে গোসল করতে পারলে না পারলে গোসল করা শুধু নামাজ পড়বে সেটাই যথেষ্ট হয়ে যাবে রাহুল খামসা ইল নি ও হাসানি হাজি পাঁচ জনে অর্থাৎ ইমাম আহমদিনী ই মাজা এবং আবু দাউদ এই পাঁচ জনে বর্ণনা করেছেন বলেন যে উম্মা বিনতে জাহাজ আল্লাহর নবী আলাতামের কাছে তার রক্তের ব্যাপারে শিকায়ত করলেন অভিযোগ করলেন বললেন জামার আমার রক্ত বের হয় আমার সঙ্গে আরো এইভাবে রক্ত প্রবাহিত আমি কি করবো কাদামি কুল্লি সালিম আল্লাহ নবী ও হামিবিনে বললেন যেই কয়েকদিন তোমার মাসিক পিরিয়ড চলে সেই কয়েকদিন তুমি অপেক্ষা করবে সালাত রোজাদা করবে না স্বামী সহবাস করবে না তুমি বিরত থাকবে। যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি ফরজ গোসল করে নিবে ওলি কুল্লি সালিবিন্দ জাহাজ প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন আর নামাজ পড়তেন আগেই বলেছি প্রত্যেক নামাজের জন্য গোসল করা উত্তম না হলে জহর আসলের জন্য একবার বাঙালি সালাতে জন্য গোসল করতে হবে এমনটা জরুরি না এ কথা আমাদের মনে রাখতে হবে তবে হাবি অত্তের জন্য আদানা গোসল করতেন সেটা তার ব্যাপার এখনো যদি কোন নারী পারে সেটা করবে নিষেধ নেই وفي رواية للبخاري وتوضعي لكل صلاة الله نبي بخاري رواية جيطة اسم بولين پتك صلاة الجنة تبعي عجور کرو تعالي عجور قطع سلو پتك صلاة الجنة غسلل قطع سلو دو يوقت تين اقبار غسلل قطع سلو جيطة جارجنة شويدا حبه بحلو حبه شتئي قربين اتكرو شويدا نہیں ارپاري وان ام عطية رضي الله تعالى قالت कुन्ना ला नाउदुल कुद्राता वसफराता बाद अतहुर शय्या राहुल बुखारी व अबू दाऊद अल्लाह हु अजुला उम् बियातिया रजील्लाहु तआला नासके बॉडी तो त्रि बोले ज आबरा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इर जुगे कुद्रा बने যেটা মাटिया माटिया रंगेर হয় বাদামি রंगेर হয় वलसफरा हलदे এরপরে পবিত্র হয়ে যায় কোন রক্ত আর থাকে না এরপরে আবার দেখা যায় যে বাদামি রঙের মাটিয়া রঙের অথবা হলুদ রঙ্গের কিছু হতে তো তিনি বলছেন যে এগুলিকে আমরা কিছু অর্থাৎ এগুলি অপবিত্র হয় না এগুলি বের হলে শুধু হবে গোসল ফরজ হবে না বা অন্য অন্য কাজ নিষেধ হবে না তাহলে মনে রাখতে হবে এখানে একটা মশালা মাসিক পিরিয়ড চলাকালীন পরে এর পরে যদি আসে এই ধরনের বাদামি কালার বা হলদে কালার সেটা মিনসের রক্ত ধরা হবে না এতে করে শুধু উজুই নষ্ট হবে গোসল ফরজ হবে না এবং নামাজ থেকে বিরুত রাখবে না রোজা থেকে বিরুত রাখবে না স্বামী সহবাসে বিরত রাখবে না এই তারা আমাদেরকে দিন সুস্পষ্ট করে লজ্জা করে সেটাকে বড়া থেকে বিরত থাকে নাই বরং সেটা বর্ণা করে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই যুগের নারীরা দিন জানার ক্ষেত্রে এতই তাদের আগ্রহ ছিল এবং তারা এই সমস্ত মাসলাম বলার ক্ষেত্রে কোন লজ্জা করতেন না কোন সরম করতেন না সেটা করলে আজ আমরা আমাদের এরপরে ইসনা সাইন এল্লার নিকা হার মুসলিম ঘরের বাইরে নির্দিষ্ট স্থানে কেউ ঘরে রাখলেও তাদের সঙ্গে খাওয়া তাদের সঙ্গে পান করা তাদের সঙ্গে উঠা বসা করা এক মিশনায় সওয়া এগুলি করতো না মনে করত এটা এক নাপাক অপবিত্র उठा बसा खावा हाथ कि चलबा नबी लक्ष्य कर स्त्री तक तुम सबको शुम्रा मिलन घृणा करबुल आलमी तो लिखे दिए আর এটা না হলে তো সন্তান গর্ভে আসার প্রশ্নই উঠে না কাজে এর মধ্যে যে হিকমাত একটা হলো যে এটার মাধ্যমে পরবর্তীতে নারীদের দিব্যকোষ তৈরি হয় আর গর্ভে আসে ওই রক্তটাকে আল্লাহ রব্লা আলমীর সুন্দর খাদ্য তৈরি করে নাভের মাধ্যমে সন্তানের ভিতরে ওটা দিতে থাকেন তাহলে আল্লাহ রব্লা আলমীর কত বড় হাকিম কত বড় বিজ্ঞান বিজ্ঞানী তিনি যে একটা রক্ত যেটা না হলে শরীরের জন্য ক্ষতিকর যেটা না হলে বাচ্চা হওয়া সম্ভব আসে নামিয়ে দিয়ে সেটা একটা পাইবের মাধ্যমে আমার আপনার খাদ্য একটা সুব্যবস্থা আল্লাহরবুল্লাহ আলমিন করে দেন তিনি একটা জিনিসকে কিরা করতে পারেন এই জন্য মোহারবুল্লাহ আমাদের যে যেটা যেভাবে করেছেন ওইটা আমাদের জানিয়ে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি আসসালাম